আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলা পিস টিভি থেকে ইসলামী আলোচনা শুনছেন ধারাবাহিক অর্থনীতি সম্পর্কে ইসলামের হালাল হারাম অর্থ সম্পর্কে আজকে এমন একটি বিষয় আলোচনা করবো যে বিষয়ে আমরা ইসলামী অর্থনীতিতে অর্থকে অপচয় ঘটাতে দিলে হবে না অর্থ অপব্যয় করা যাবে না অপব্যবহার করা যাবে না তা আমরা বুঝতে পারব ইসলাম এসেছে মানুষের পাঁচটা জিনিস রক্ষা করার জন্য তার মধ্যে অর্থ অন্যতম মানুষের ধন রক্ষা পাবে মানুষের ধন নষ্ট করা যাবে না মানুষের মাল সম্পদ আল্লাহর দেওয়া আমানত সে আমানতের খেয়ানত করা যাবে না এবং সে দান আল্লাহ তালা যে দান দিয়েছেন সেই দান সেখানে দেওয়া যাবে যেখানে আল্লাহ অনুমতি দিয়েছেন অথবা আদেশ করেছেন আপনি নিজে সেই মাল অপব্যবহার করতে পারেন না অপব্যয় করতে পারেন না অপচয় করতে পারেন না তার বিধান কোরআন আমাদেরকে দিয়েছে হাদিস আমাদেরকে দিয়েছে তাই আমরা আলোচনা করব। মহান আল্লাহ বলেন সাবিল। ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا سورة إسراء بني <تصفيق> إسرائيل 267 نمبر آية الله تعالى <تصفيق> بلچن تم رأى حق أدايكرو أطيو شجونه حق مسكن در حق <هوك> مسافر در <هوك> ولا تبذر تبذيرا আর তুমি অপচয় করো না অপব্যয় করো না যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই ডাইরেক্ট শয়তান না হলেও তারা আসলে ভাই কারা যারা অপব্যয় করে ওয়াকান শানিহী কাফুরা আর আসলে শয়তান তার রবের জন্য কাফুর, না শকর কৃতজ্ঞ অতজ্ঞ ইত্যাদি বোঝা গেল আল্লাহ আল্লাহতালা সেই বান্দাদেরকে একটা নিকৃষ্ট গুণে গুণান্বিত করেছেন সেটা হচ্ছে কি শয়তানের ভাই এটা কি ভালো জিনিস কেউ শয়তানের ভাই হতে চাইবেন না কেউ শয়তানের ভাই হতে চাইবে না আল্লাহ তালা তাকে শয়তানের ভাই বলছেন যে অপব্যয় করে টাকা আছে বলি খরচ করতে হবে তা না ঠিকভাবে খরচ করতে হবে পরিমিত ব্যয় করতে হবে অপরিমিত ব্যয় করলে অপব্যয় করলে নিশ্চয় বহু ক্ষতি আছে তার মধ্যে নিজেরও ক্ষতি আছে আপনি যখন নিজের টাকা অপব্যয় করবেন তখন আপনি নিজে বসে খেলে রাজার ধনও বিকিয়ে যায় তাই না অথবা আপনি যদি অপব্যয় করেন খরচ করেন যেখানে সেখানে নষ্ট করেন এমন সময় আসতে পারে যে আপনি আপনার প্রয়োজনে আপনার টাকা পাবেন না সুতরাং অর্থ যখন আপনার হবে সেই অর্থ আপনি অপব্যয় করবেন না এ হচ্ছে আল্লাহর নির্দেশ যে সে যে করে সে হচ্ছে শয়তানের ভাই আল্লাহ আল্লাহতালা অপচয় করতেও নিষেধ করেছেন তিনি বলছেন ওয়াহু আল্লা আল্লাহ তালা যে সমস্ত নানা রকম আল্লাহতলা বাগান দিয়েছেন যে বাগান কিছুতে মাচা করা থাকে বিনা মাচার বাগান খেজুরের বাগান ফল ফসল দিয়েছেন বিভিন্ন রকমের যা খেতে বিভিন্ন রকম লাগে কোনোটা ঝাল কোনোটা মিষ্টি কোনোটা কোনটা কষা এই ধরনের বিভিন্ন রকমের ফল দিয়েছেন যখন ফল আসবে তখন তোমরা বাগানের ফসল খাও তো হাকা হাসা দেহ আর যখন কাটাই করবে ছাটাই করবে ঝাড়াই মারাই করবে তখন ফসলের হক আদায় করে দাও আল্লাহর হক আদায় করে দাও নিশ্চয় না যে পছন্দ করেন না আল্লাহ এটা বলছেন সুরা নাম একশো একচল্লিশ নম্বর আয়াত সুরা আরফের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন হে আদম সন্তানেরা তোমরা প্রত্যেক মসজিদের সময়ে প্রত্যেক নামাজের সময়ে নিজেদের সৌন্দর্য অবলম্বন করো দেখছেন নামাজে সৌন্দর্য অবলম্বন করতে হবে মাথায় টুপি দিয়ে বা রুমাল দিয়ে যেমন করে সৌন্দর্য আসে তাই না তা বলে নামাজের সময়ে তালপাতার ডালি দিলে মাথায় সৌন্দর্য আসে আসবে তারপরে প্লাস্টিকের খাঁচি দেখেছেন মসজিদে মসজিদে টাঙানো থাকে আহা ঘর থেকে এতে কি সৌন্দর্য আছে তাহলে সৌন্দর্য অবলম্বন করার আদেশ আপনি পালন করতে পারলেন না অনেকেবার এই আদেশ পালন করে পোঁটা লাগা মাথায় বেঁধে তাই না রোমাল বাঁধলে কি সৌন্দর্য আছে এই মশালা টুপি লাগিয়ে আছেন রুমাল লাগিয়ে আছেন এতে সৌন্দর্য আছে কিন্তু রুমাল আপনি ওই পোঁটা লাগা রুমাল মুখ মোছা রুমাল ঘামের রুমাল আপনি মাথায় বেঁধে নেন তাতে কি সৌন্দর্য আছে ওরা আসলে মনে করে কি সৌন্দর্য আনা না মাথা ঢাকা জরুরি ওরা মনে করে আমাদের সময় মাথা ঢাকা জরুরি তাই রুমালটা বেঁধে নেয় না মাথা ঢাকা জরুরি না সৌন্দর্য আনয়ন জরুরি জরুরি আবার সেরকম জরুরি না যে ওয়াজে খরচ তা না তুমি সৌন্দর্য আনয়ন করো নামাজের সময় ভালো পোশাক পরো তাই না কুটুম বাড়ি যাও আত্মীয় বাড়ি এমন কি সিনেমা দেখতে যাও নজ্লা পরে যাও আর যখন মসজিদে আসবে আল্লাহর সামনে আল্লাহ কি গ্রামা গাইতে গেঞ্জি গাইতে আসবে ভালো লেবাস পরে নামাজে ইয়াবান তার পরবর্তী আদেশ ওয়া কুলু রু তোমাদেরকে খেতে পান করতে মানা করা হয়নি খাও ভালো খাও কেন পছন্দ করেন না ভালেন না নিশ্চয়ই আল্লাহ ভালোবাসা আল্লাহ আমাকে ভালোবাসুক আপনি যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন আর যদি আল্লাহ ভালোবাসতে চান তাহলে কার তরিকা ধরতে হবে মোহাম্মদুর রসুল্লাহ আসসালামের তরিকা ধরতে হবে তাই না আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আল্লাহর নবীর কি এই ছিল যে আল্লাহ অপচয় করতেন না আপনি যদি অপচয় করেন তো আল্লাহর নবীর পথের বাইরে তাহলে আল্লাহ আপনাকে কি করে ভালোবাসবেন হতেই পারে না আল্লাহ তালা আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন এত নিয়ামত দান করেছেন যে সমস্ত নিয়ামতের শুক্র আদায় করা আমাদের জন্য বড় কঠিন কাল কেয়াম প্রশ্ন হবে আপনার জীবনে সবচেয়ে বড় নিয়ামত কি বলুন তো বলতে পারবেন আপনার জীবনে সবচেয়ে বড় নিয়ামত কি এই যে আল্লাহ আপনাকে মুসলিম বানিয়েছেন আল্লাহ নিয়ামত মুসলিম আবার জন্য আপনার সবচেয়ে বড় নিয়ামত তাই না এখানে আল্লাহ তালা নিয়ামত বলেছেন ইসলামকে সবচেয়ে বড় নিয়ামত ইসলাম আর দুনিয়ার ক্ষেত্রে পানাহারে সবচেয়ে বড় নিয়ামত কি আল্লাহ তালা ক্যাম সেই সবচেয়ে বড় নিয়ামতের প্রশ্ন সবার আগে আপনাকে করবেন বান্দার হক বিষয়ক প্রথম প্রশ্ন হবে আল্লাহ আল্লাহাল প্রথম প্রশ্ন করবেন আপনাকে বান্দা তুমি নামাজই ছিলে কি না বান্দার নামাজ ঠিক তো বাকি ঠিক নামাজই ছিলে কি না নামাজ পড়েছিলে কি না নামাজি বলতে কাকে বলে নামাজি এক বাড়িতে গিয়েছিলাম তো বুড়ি মানুষ তাকে উপদেশ করতে হলো উপদেশ দিতে হলো হুজুরা উপদেশ দিলেন জিজ্ঞাসা করলাম হাগো তোমার ছেলেরা সব নামাজ পড়ে তো হ্যাঁ বাবা আমার ছেলেরা সব নামাজি একটা জুমাও বাদ দেয় না কেমন নামাজি আট কি তিনশো ষাট কি এটা আট কি নামাজি তেমন সপ্তাহে একদিন পরে একে নামাজি বলবেন চারো আত্মের পরে ফজরের নামাজটা পড়তে পারে না নামাজি বলবেন না নাজি এটা নামাজি নয় নামাজি হচ্ছে কে যে পাঁচ নামাজ কন্টিনিউ ঠিক মতো সময়ে পড়ে অন্য সময়ে পড়লে খবরটা দেখে নি তারপরে দেখবেন অনেক মানুষ আছে মসজিদে নামাজের জামাত হয়ে গেছে বসে আছেন এমন সময় কিছু যুবক আসে নামাজ পড়তে কি ব্যাপার খবর চলছিল বা সাল্লাহ খবরের দায়িত্ব নিয়ে ঠিক নিয়ে বসে আছো সারা বিশ্বে খবর শুনছিলেন বড় রাজনীতিবিদ সারা বিশ্বের ঠিক নিয়ে বসে তাই খবর শুনছিল এখন নামাজ পড়তে শেষ হয়ে গেল সে জামাতের সময় খবর অত খবর শুনবো জামাত না যথা সময়ে নামাজ তাকে বলবেন নামাজি তাই না সুতরাং প্রথম প্রশ্নকে আমতে কি হবে নামাজ তারপরে কি হবে প্রিয় দর্শক মন্ডলী একটু বিরতির পর আপনাদেরকে বলছি সাথে থাকুন কাছে থাকুন ইনশাল এই ছিল যে আল্লাহ নবী অপচয় করতেন না আপনি যদি অপচয় করেন তা আল্লাহ নবীর পথের বাইরে তাহলে আল্লাহ আপনাকে কি করে ভালোবাসবেন হতেই পারে না আল্লাহ তাহলে আমাদের অগণিত নিয়ামত দান করেছেন এত নিয়ামত দান করেছেন যে সমস্ত নিয়ামতের শুকুর আদায় করা আমাদের জন্য বড় কঠিন আর নিয়ামত দান করেছেন সেই নিয়ম দিয়ে আমাদের কাছে নিয়ামত সম্পর্কে কাল কেয়ামতে হবে সম্পর্কে কাল কেয়ামতে প্রশ্ন হবে আপনার জীবনে সবচেয়ে বড় নিয়ামত কি বলুন তো जीवने सबसे बड़ नियम की मुस्लिम बनिए अल्लाह विशाल बड़ नियम मुस्लिम अब सही मुसलिम खाँटी मुसलिम मुस्लिम तो बहुधर आज मुसलिम तो नाम मुस्लिम आ ना मुस्लिम ना असल मुस्लिम सही आकी मुसलिम बनिए अपना सब चे बड़ नियम তাই না এখানে আল্লাহ নিয়ামত বলেছেন ক্ষেত্রে পানাহারে সবচেয়ে বড় নিয়ামত কি আল্লাহ তালা কেয়ামতের দিন সেই সবচেয়ে বড় নিয়ামতের প্রশ্ন সবার আগে আপনাকে করবেন বান্দার হক বিষয়ক প্রথম প্রশ্ন হবে আল্লাহ তালা প্রথম প্রশ্ন করবেন আপনাকে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 এখন নামাজ পড়াও যে তাকে বলবেন নামাজি তাই না আল্লাহর হক সম্পর্কিত প্রথম প্রশ্ন কি বান্দা তুমি নামাজি ছিলে কিনা নামাজ পড়েছিলে কিনা নামাজ ঠিক থাকলে বাকি সব ঠিক আর নামাজ ভুল হলে বাকি সব হ্যাঁ সেই রকম হিসাব নেওয়া হবে সব ভুল হয়ে যাবে আর বান্দার হক সম্পর্কিত প্রশ্ন হবে যে তুমি খুন করেছিলে কিনা কেন খুন করেছিলে আর আল্লাহর নিয়ামত দুনিয়াতে আল্লাহলা বহু নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবথেকে বড় এবং সবথেকে উত্তম নিয়ামত হলো ঠান্ডা পানি আল্লাহ বান্দাকে বহু নিয়ামত দিয়েছেন তার মধ্যে ঠান্ডা পানি পিপাসার সময়ে ঠান্ডা পানি যান ঠান্ডা করে দেয় পিপাসার সময়ে গরম পানি দিলে যদি এক গ্লাসের জায়গায় দু গ্লাস দেওয়া হয় পেঁপাশা মরে না সেটা নিয়ামত না ঠান্ডা পানি ঠান্ডা পানি যখন আপনি খান ভরে যায় আবার বেশি ঠান্ডা দিলেও না ঠিক যে পানি খাওয়া প্রয়োজন যেমন ঠান্ডা পানি প্রয়োজন আল্লাহ প্রশ্ন করবেন বান্দারে তোকে ঠান্ডা পানি দিয়েছিলাম সেই পানি নিয়ামতের শুক্রিয়া কি আদায় করেছিস বল অনেক নিয়ামত দিয়েছিলাম তার হিসাব কি তুমি দিতে পারবে বলো ঠান্ডা পানি তোমাকে দিয়েছি আল্লাহর বড় নিয়ামত মোট কথা আল্লাহর হিসাব দিতে হবে না যতক্ষণ পর্যন্ত না তাকে পাঁচটা বিষয়ে প্রশ্ন করা হয়েছে তা সে উত্তর দিতে পেরেছে কি কি নম্বর এক তাকে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আফনা तर बस सम्पर्कें जिज्ञासा से बस कीसे क्षयर आशी नब्बे से बयस से कीसे क्षय कजे ना खराब क्या और बयसर मध्य बसंतल एक शक्तर कल छो जौवनकाल से जौवन से कीभव व्यय कीभे क्षय कजे ना खराब कई समय पाप बस तौवनकाले जो, जो पाप আর যদি পয়সা থাকে আর যদি হাতে সময় থাকে আর সেই সঙ্গে যৌবনের উত্তাপ থাকে তো সেই উত্তাপে সর্বনাশ ঘটে উচ্ছৃঙ্খল অবস্থা যৌবনের নিজের মধ্যে আর আবদ্ধ থাকে না দুই কুলকে প্লাবিত করে ডুবিয়ে দিতে চায় ভাসিয়ে দিতে চায় নিমজ্জিত করতে চায় আর যৌবনের আগুন সব ফাগুনের মতো এসে সব জ্বালিয়ে ছাড়খাড় করতে চায় সেই সময় সেই সময় তুমি কিসে ভাই করেছিলে বলো কন্ট্রোল ছিল তার মাল সম্পর্কে প্রশ্ন করাবে বান্দা মাল তোর অনেক মাল ছিল অনেক ধন ছিল অনেক জমি সম্পত্তি ছিল কিভাবে উপার্জন করেছিলি হালাল উপায়ে না হারাম উপায়ে চার যে মাল তুই উপার্জন করেছিলি সেই মাল তুই কোথায় ব্যয় করেছিলি হালাল পথে না হারাম পথে আছে যে আমি যে মাল কামিয়েছি হয়তো হালাল পথে কিন্তু ব্যয় করেছি কোন পথে ঠিক পথে না ব্য পথে অপচয় করেছি না অপব্যয় করেছি প্রশ্ন এবং তার উত্তর রেডি রাখতে হবে পাঁচ নম্বর প্রশ্ন হল ওয়ান বান্দা তুই তো অনেক শিক্ষা করেছিস পিস টিভিতে বসে অনেক জ্ঞান শিখেছিস বহু জলসা জলুসে গিয়ে জ্ঞান শিক্ষা করেছিস মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করেছিস বহু বই পড়ে ক্যাশের শুনেও বহু ইসলামিক জ্ঞান শিক্ষা করেছিলি কিন্তু আমল কি করেছিলি তাই না প্রথম ফরজ হলো এলেম এলেম শিক্ষা করা দ্বিতীয় ফরজ কি হ্যাঁ আমল করা তারপরে তৃতীয় ফরজ তাবলিগ করা প্রচার করা আর চতুর্থ ফরজ হলো এই তিনটে বিষয়ে ধৈর্য ধারণ করা আল্লাহ প্রশ্ন করবেন তুমি কিভাবে মাল উপার্জন করেছিলে এবং কোন পথে ব্যয় করেছিলে অপচয় তো করি অপব্যয় তো করি এই হলো কালকেয়ামতে প্রশ্ন এখন এই প্রশ্ন উত্তরের জন্য কাল কেয়ামতের দিনে হিসাবের জন্য যারা গরিব মানুষ তারা বড়োলোকদের কত বছর আগে বেহতে যাবে পাঁচশো বছর আগে জানি না সেটা আল্লাহর হিসাবে না দুনিয়ার হিসাবে আখেরাতের বছর না দুনিয়ার বছর জানি না তবে পাঁচশো বছর যদি দুনিয়ারই হয় হ্যাঁ বুঝতে পাচ্ছেন কমসে কম পাঁচবার জন্ম নিতে হবে পাঁচবার জন্ম নিতে হবে তাই না মানুষ কবা জন্ম নেয় কবার জন্ম নেয় একবারই দ্বিতীয়বার জন্ম হবে না হ্যাঁ না দুনিয়াতে দুনিয়া তার দ্বিতীয়বার জন্ম হবে না মানুষ পৃথিবীতে একবারই জন্মগ্রহণ করে পুনর্জন্ম হবে আখেরাতের জন্য দুনিয়ার জন্য দ্বিতীয় জন্ম নেই দেখে মনে জন্মে জন্মে চিনি কবা জন্ম হয়েছে তোমার জন্মে জন্মে চিনো হ্যাঁ অনেক মানুষ আছে যারা জন্মান্তরবাদে বিশ্বাসী বাজে ধারণা যে জন্ম হয়ে গেছে এই জন্মই শেষ আর এই জন্মের মাঝেই তুমি ভালো মন্দ যাই করো পরজন্ম যেটা আখেরাতের জন্ম দুনিয়ার জন্ম নয় এ নয় যে এই জন্মে ভালো হলে পরজন্মে আবার ভালো মানুষ হয়ে জন্ম নেবে সুখী হয়ে জন্ম নেবে খারাপ হলে পরে পরে কুকুর বিড়াল আপনাদের কোন টুপির কথা বললেন বক্তব্যের মধ্যে অনেক মসজিদে দেখা যায় তালপাতের টুপি এবং প্লাস্টিকের টুপি সৌন্দর্য যদি কেউ খালি মাথায় নামাজ পড়ে তার নামাজের কোন সমস্যা হবে না কিন্তু সে একটা সুন্নত পালন করল না সেটা হচ্ছে যে সৌন্দর্য আনয়ন মাথাতে টুপি লাগালে মানুষের সৌন্দর্য আসে আল্লাহর নবী সাল্লা টুপি ব্যবহার করেছেন বলে এমন কোনো সহি প্রমাণ নেই তবে তিনি পাগড়ি ব্যবহার করেছেন সাহাবাদের যুগে টুপি ছিল কোন কোন সাহাবি যখন সুত্রা থাকতো না টুপি খুলে রেখে সুত্রা বানাতেন এমন কথা আছে তার টুপি চালু ছিল অতএব টুপি পরা যায় এবং টুপি পরে নিজের মাথার সৌন্দর্য আনা যায় নামাজের সময়ে এই সৌন্দর্য আনা ভালো উত্তম আফজল কিন্তু যদি কেউ না করে না পরে তার নামাজ হবে না ভালোকে লোকে হে তুই টুপি মাথায় পড়লি না কেন কেউ যদি বিনা টুপিতে একামত দা হে একামত হলো না কেউ যদি বিনা টুপিতে ইমামতি করে তার পেছনে নামাজ পড়বো না এইসবগুলো হচ্ছে গোরামি। এগুলো বাড়াবাড়ি অতিরঞ্জন ও গোরামি। সুতরাং আমি বলি যে টুপি থাকলে ভালো টুপি দিয়ে নামাজ পড়েন আর বাকি এই মসজিদ সমূহ থেকে তালপাতা ডালি প্লাস্টিকের খাঁচিগুলো ফেলে দেন কারণ এতে তেলচিটা দেখেছেন গন্ধ লাগে মানে মানুষ ব্যবহার করা রেখে দেয় ব্যবহার করা রেখে দেয় তেল চিটে পড়ে যায় আর গন্ধও লাগে বিশ্রী তো এই বিশ্রী জিনিস মাথায় নিয়ে নামাজ পড়বেন এটা তো ভারী আল্লাহ তালা যেটা উদ্দেশ্য সেটা তো নয় যে আপনি মাথাটা ঢাকবেন মাথাটা ঢাকা জরুরি না যে রুমালটাও বেঁধে নেবেন না রুমাল মাথা দরকার নেই আপনি টুপি আনতে ভুলে গেছেন ঠিক আছে কালী মাথায় নামাজ পড়েন সমস্যা নেই তবুও এটা মনে করেন না যে টুপি না থাকলে নামাজ হবে না বা নামাজ পড়া যাবে না তা নয় وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته <تصفيق>